وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وآصحابه وبارك وسلم شن مانتو مسوليان اکرام شباستو پرشم شاك الله আল্লাহ সব তালা আল্লা পাকের ইবাদতের জন্য কিছু নিয়ম নীতি বিধান তৈরি করেছেন নীতিমালার ভিত্তিতে যখন কেউ আল্লাহ পাকের ইবাদত করবে আল্লাহ পাক তার সাদরে গ্রহণ করে নেবেন আল্লাপাকের জন্যই ইবাদত আর ইবাদত হতে হবে তার নির্দেশিত পথে তার নির্দেশিত পথ ছাড়া কোনো কাজকর্ম হলে সেটা আল্লাহরব্বুল আলমিন গ্রহণ করবেন না এবং সেই কাজকর্ণওয়ালার জন্য কোনো বেনিফিট কোনো স্বভাব ঘোষণা হবে না বরং তার সময়টা বেকার যাবে এই সময়ের জন্য তাকে অবশ্যই আফসুস করা লাগবে আল্লাহ সব তালা কর শরীফের এই মধ্যে विशेष कैकटाचर प्रतरक्ष कर मानूष जान आल्ला पबादत करदेश पथेम कैन जूल आयातर प्रथमतार संक्षिप्त अर्थ हल যে ব্যক্তি আল্লাপাকের সাথে মোলাকাত করার সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে এটা বোঝা যাচ্ছে আল্লাহরবুল আলমিনের সাথে সাক্ষাৎ করার দুইটা অবস্থা যারা ইচ্ছা পোষণ করে তারাও আল্লাপের সাথে দেখা না হলেও তার সামনে তাকে উপস্থিত হতে হবে আর যারা আল্লাহ পাকের বিধান মতো জীবন পরিচালনা করছে তারাও আল্লাহ পাকের সামনে সাক্ষাতে উপস্থিত হবে তবে দুই দলের উপস্থিত হওয়া এক বরাবর না করন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলছেন জাহান্নামীদেরকে বকরির পালের মতো পিছন থেকে হাঁকাইয়া জাহান্নামে ফেলে দেওয়া হবে ঠিক একই শব্দ ব্যবহার করেছেন জান্নাত ও আলাদের ব্যাপারে জান্নাত ও আলাদেরকেও করে হাকায়া জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়া হবে শব্দ আল্লাহ পাক একটাই ব্যবহার করেছে। শব্দ জাহান্নামিজোর জন্য বলছে যে তাদেরকে छन थे हाँकै त जहान नाम फेले बीचन थी हाँकै जान्नि शब्द एकटाई कंतु मानुष तो एक नय एक दल जान्न वाला और एक दल जहान नाम दोनों दल एक शब्द आल्लावहार कर निश्चय तरह मध्य श्री मेरखार मे व्यतिक्रम आ मानुषेजे हाकई ना से दृष्टान का एक व्यतिक्रम आपनारंधु जमन हमला भाषा हम थी बहुदिन पर तुम्हें पासी आज सार्वना बंधुर बेलाओ बोलते चोर बेलार दुश्मन बेलाए बंधुके पल अनेक बस पर हठात कर पाई बंधु तुम्हें अनेक बस पर पाइस आइस क्या छाड़ा छाड़ी नहीं चोर के बहुदी पुलिस तलाश करते तलाश करते करते आस्का पाइगे बहुदिन पर पाइ आ छाड़ा छड़ी नहीं शब्द तो एक रकम दुटार व्यवधान आसमान जमीन बसक আল্লাহ পাক বলতেছে ইমানদারদেরকে আল্লাহ রবিন বন্দা যারা আসবে তাদের দৃষ্টান্তটা হল তাদেরকে যখন জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুতি তৈরি করে জান্নাতের দিকে যাওয়ার সময় তারা রাস্তা চিনে না एक दल फेस्ता सामने आक दल फेस्ता तीचने तेलकाम स्वागत जमाइया इन कर जान्नर दिखे नहीं जाओ देखा जाए हाकइया जान्नर दिखे नहीं जा जहान नामा तृष्टान हल वो बकर मतो बकर गलाय रशी लागैया जो बकरीटा के पान दिखे टाना है বকরির জীবন্তর চেষ্টা করে রশি ছেড়ে যেতে চায় সে পানির দিকে যেতে চায় না তখন পিছন দিয়ে একজন ধাক্কা দিয়া তখন তাকে ওই দিকে ফেলে দেয় জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে এইভাবে নিয়ে যাওয়া হবে তারা জাহান্নামের অবস্থা দেখে জাহান্নামি যেতে যাবে না জীবন শেষ করে ফেলবে ফেরেস তারা বলবে তাদের রশি লাগায়া। পিছন থেকে পিটেই যে পিটে যে তাদেরকে জাহান্নামে ফেলা হবে দুইজনের বেলায় আল্লাহ পাক শব্দ বলছেন কি মধ্যে তাদেরকে অসিফ শব্দটা এক আর ইমানদারের জন্য আল্লাহ বলছেন ওয়াসিক মোত্তাকিদেরকে জাননাতে তাহলে দুইটা শব্দ দেখতে একই রকম তার মানা অর্থের মধ্যে আসমান জমিন ব্যবধান তাই না তো আল্লাহ হরব্বুল আলমিন আল্লাহ পাখির সাথে মোলাকাত করার এটা আমি একটা উপমা পেশ করেছি ওই আয়ারটা বোঝাবার জন্য যে আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাখের সাথে মোলাকাত করার আর্জু আকাঙ্ক্ষা মোলাকাত তো হবে যারা জাহান্নামি কাফের মশ্রিক এরাও আল্লাহ পাকের কাছে বিচারের জন্য যেতে হবে আর মোমেন যারা তারাও আল্লাহ পাকের সাথে মোলাকাতের জন্য তারা সেখানে যাবে তো দুই দলের মোলাকাত আসমান জমিন ব্যবধান ওই আয়াতের মধ্যে যেরকম ব্যবধান এইখানের মধ্যে অনেক ব্যবধান জান্নাতারা তাদের জন্য মোলাকাতের আরজু হবে ফামান যে ব্যক্তি যেহেতু এখানে শব্দ আল্লাহ পাক বলে নাই মোমেনের কথাও বলে নাই কাপের শব্দ বলে নাই যে ব্যক্তি যে কোনো মানুষ তুমি আল্লাহ পাকের সাথে মোলাকাতের আর্জু যদি রাখো তোমাকে সিস্টেমে আসতে হবে কি সিস্টেম মোলাকাত একদল হল আল্লাহ পাকের কাছে পুরস্কার পাওয়ার জন্য মোলাকাত করবে আরেক দল তারা শাস্তি পাওয়ার জন্য তাদেরকে হিসাব দেওয়ার জন্য সামনে যাওয়া হবে এক দলের সাথে আল্লাহ পাকের ভালো ব্যবহার হবে আল্লাহ পাক বলবে রা দইয়া তোমার আমি আল্লাহ তোমাদের উপরে রাজি তোমরাও আমার দেওয়ার উপরে আমার বিচারের উপরে তোমরাও রাজি হইবা অনেক বেশ কমান এই জন্যেই তো আল্লাহ আল্লাহ অনেক সময় বলেন কোরআন শরীফ আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করলেন কে আবতের ময়দানে আল্লাহ পাক মোমেন পন্দাকে যতনে আমদ দিবে इने एक तो काफिर, जोतो, जाती, हाशरे उड़े। आरोई एक प्रश्न काफे मोशेक हिंदू बौद्ध ख्रीटान जत जी मैदान हासरे सबा उठे और विचारक एकम्र आल्लात कानूषर विचार कार्य सम्पादन करबें आल्ला भावे कत समय लागे तो ता जो आल्ला पाखर सामने विचार कार्य सम्पाद जो, जो जावा तल्लाह के देखना এটা প্রশ্ন যেখানে আল্লাহ পাকের দেখাটা নেয়ামতের মধ্যে সমস্ত নেয়ামত থেকে উৎকৃষ্ট নেয়ামত হল আল্লাহ পাকের দিদার আল্লাহ আল্লাহ পাকের মলাকাত এটা যদি তারা ওইখানে দেখেই ফেলে তা তো তাদের আর্জুটা পুরা হয়ে গেল এই জন্য বোঝা দরকার বিচার কার্য সম্পাদনের সময় আল্লাহ পাকের সামনে আসবে সবাই বিচার কার্যের আগে আল্লাহ রব্বুল সব কিছু জানে কোন দলগুলি জান্নাতলা হবে কারা জাহান্নামে যাবে সব আল্লাহ পাকের এলেমে আছে। যত ইমান সারা মানুষ সারা পৃথিবীর মধ্যে যত কাফের মশ্রেক আছে কোন কাফের মস্রেককে আল্লাহ হিসাবের জন্য বিচারের জন্য সামনে পেশ করা হবে না কারণ বিচার তো ইমানের হবে ইমানের মতো দৌলত যার আছে এখান থেকে বিচার হবে কারো বেশি কেউ ভালো বেশি করেছে কেউ কম করেছে পরীক্ষার্থী जर रेजाल आउट होजार हजार लक्ष लक्ष मानुष सबाई तो परीक्षार्थी ना परीक्षार्थी होते हई स्कूले तर नाम रेजिस्ट्रेशन होते परीक्षार फिस दीते परीक्षार हले ग रेजाल आउट हो, हजार हजार लग्खो लग्खो हो, हो, हो से, रेजाल, आउट हो रेजाल से पाइते से कत लक्ष मानुष ते तो रेजाल आउट नहीं कारण की ता छे नाम लिस्टिंग কাফির মুশিকেরা হিসাবের কাতারে নাম নাই তারা আল্লাহ আলমিনের উপরে ইমান আনয়ন করে নাই এরা সব বিনা হিসাবে জাহান নামে চলে যাবে কোন হিসাব নেই ওদেরকে আল্লাহ পাখের সামনে পেশি করা হবে না সব চলে যাবে জাহান নামে শুধু কারণ একটাই যখন তাদেরকে দেখবে আসকার বিচার হবে এই ম্যানুফেস্টির উপরে যে ইমানদার আছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে এর মধ্যে কারা বেশি করছে কেউ কম করছে কে গুণা করছে কে করে নাই তারা তো ছাত্রের কাতারেই ভর্তি হতে পারে না। এই তারা আল্লাহকে দেখবে না এরপরে ইমানদার যারা ইমানদারের মধ্যে সাতুল মোমেনদের মধ্যে গুণাগার ফাসে খুজ্জার যেটা তবা করে গুণা মাফ করতে পারে নাই এদের কি বিচারের সামনে পেশ করা হবে এবং পাক সাল্লাম হাদিস আমার ওম্মতের মধ্যে এরকম বহু হাজার হাজার আমার ওম্মত হবে যারা কে আমতের ময়দানে তাদের হিসাবের জন্য ডাকা হবে না এদেরকে বিনা হিসাবে আল্লাহ পাক পাঠিয়ে পাঠাইয়ে দিবে এদের কোনো হিসাব নাই মাসকানের সমস্যা হল নফসে আর নফসে এই দুই নুফের অধিকারীওয়ালা আমরা যারা গুনাও আছে ন্যাকও আছে আমাদের ব্যাপারে নিয়েই সব তো আল্লাহ রব্বুল আলমিন সাথে মোলাকাত এটার আর্জু থাকতে হবে ইমানদারের কাছে আল্লাহ পাখের সাথে মোলাকাত আছে মোলাকাতের আর্জু আছে যে ইমানদার না সে আল্লাহ পাখির সাথে মোলাকাতের আর্জু নাই তবে এইটা বোঝা যাবে কখন একেবারে জীবনের অন্তিম কাল পর্যন্তর আগ পর্যন্ত ফয়সালা দেওয়া যাবে না মৃত্যুর দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত ফয়সালা দেওয়া যাবে না এই লোকটা ইমান নিয়ে মরবে কি মরবে না কারণ হতে পারে আল্লাহ পাক ইমানের ফাইসালা করলে সে ইমান নিয়ে আসবে রসুল পাক সাল্লহিমের মেয়ের জামাই হজরতে আবুল আস حضرت رضی اللہ تعالیٰ بھاگینا اللہ رسول ایر ایر پاکاش تو آپ باگنارے پارکے اللہ رسول کے राजी कर तक आल्ला रसुलागिनारवाह रसुल सम्मति हलन विवाह आस्ते आस्ते कय बस पर आल्ला पैगम्बर नबूअत प्रकाश हो इसलमर धारागुली कत सूक्ष कत सुंदर नबुअत प्रकाश हारे साथ घोषणा आमान वाला और जरा ईमान सारा तुम्हारे मध्य आप विवाह बंदन अब घोषणा देवा चल से রসুল মুসলমান রসুলের মেয়ে হাজারতে যায় না মুসলমান স্বামী কি স্বামী অমুসলমান পরবর্তীতে হিজরতের মোকাবেলা আসল আল্লাহ রসুল তিনি হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন এই তখন থেকে মুসলমানদের উপরে হিজরত করা ফরজ হয়ে গেল যেই ইমানদার হবে যার সমর্থ আছে শক্তি আছে কাপেরদের আটকানোর ভিতরে নাই সে হিজরতের জন্য চেষ্টা করবে যেদিন আল্লাহ তাকে রাস্তা দেয় সে হিজরত করবে হিজরত করা তখন ফরজ এই জন্যেই হিজরত বাদাল ফ ইমাম বখারি রহমতুল্লাহ আলেই তিনি বয়ান করেন যে হিজরতের পরে ফতে মক্কার পরে আর কোনো হিজরত বৈধ ছিল না বদরের যুদ্ধ সংগঠিত হল আবুলাস আপন মেয়ের জামাই তিনি বদরের যুদ্ধে কাফেরদের সাথে অংশগ্রহণ করেছে একদিক দিয়ে আল্লাহ রসুল আবার শ্বশুর कंतु तर कलेमए कुफर ताके यत भे बाबू जेहलर दलभुक्त अवस्थाएं रसुलर मोकलार जेहर मैदान व्यापार कत संगीन अथचरे आल्ला रसूल मे बदर युद्धे अरेस्ट ग सत्तर जन का अरेस्ट हल और सत्तर जहान नामे चले गसूल घटना एकटार एक कथा चले आसे रसुल्लाम वायतुल्ला शरीफर सामने नमज पढ़ते दिलू जेहेर लाइन मरजूद गर्दान सह एक बार एग्ला चपा दिए ठीक जी तरा अल्लाहर हबीब शेषदाय गल তার মাথার মধ্যেই নারীগুলি দিয়া চাপা দিয়েছে শ্বাস বন্ধ অবস্থা উঠতে পারে ঘর থেকে দূরে থেকে দেখেছে দৌড়ে আইসা ছোট মানুষ বহু চেষ্টা করে এগুলাকে ধাক্কাইয়া বাবার মাথা থেকে সরাইল আল্লাহ রসুল মাথা উঠেয়া দুনিয়ার কারো কাছে বলার জায়গা নাই একমাত্র রবের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আবু জেহেলের ওরকম ভাবে তাদের নাম নিয়ে আনি আল্লাহ রসুল বলছে আল্লাহ তাদের ব্যাপারে তুমি তো যথেষ্ট আল্লাহর পায়গাম্বর যাদের সম্পর্কে কথা বলে দিল এরা একটাও বাঁচে নাই বদরের যুদ্ধে প্রত্যেকটা জাহান নামে চলে গেছে সেদিন আবুরাস রাজিয়াল্লাহ তিনি কাফেরদের দলবুদ্ধ অবস্থায় অ্যারেস্ট হইয়া বন্দীদের ঘরের মধ্যে বন্দিদের অবস্থায় আছে কদরের যুদ্ধে কয় নিজের ছেড়ে দেওয়া হবে না তাদেরকে হত্যা করা হবে এই সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত আছে সাহাবাহিক রামদের থেকে পরামর্শ নেওয়া হল যেহেতু তারা ইসলামের বড় দুশ্মন আর এইটাই ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহ রসুল যুদ্ধের সময় তিনি এমন অবস্থা আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনি যদি মনে করেন আজকার পরেই দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করনিওয়ালা একটা মানুষও বেঁচে না থাকুক তাহলে আমরা তিনশো জন আসছি আমাদেরকে আপনি শেষ করে নিলে জমিনে আল্লাহ বলে ডাকনিওয়ালা কোনো মানুষ বাকি থাকবে না আর যদি আল্লাহ আপনি মনে করেন আপনার নামটা কেমন পর্যন্ত জমিনে বাকি থাকবে তাহলে আল্লাহ আজকে এই কাপের মশ্রিকদের মোকাবেলায় আপনি আমাদেরকে বিজয়ী করেন খুজরাত থেকে বাইর হয়ে আল্লাহ রসুল হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন হাজতে আবু বকর সিদ্ধি ইংরাজি আল্লাহ আনহ দৌড়ে আইসে আল্লাহ রসুলের দোয়ার অবস্থা দেখা তিনি সহ্য করতে পারে না তিনি বলতেছেন রসুল আল্লাহ যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে আপনি আল্লাহর কাছে যেই শব্দ ব্যবহার করেছেন এরপরে আমার আল্লাহর কাছে আরো বলা দরকার হবে না ঠিক যাই বলছেন তাই আল্লাহ পাক তাদেরকে পরাজয় করল মুসলমানদেরকে ৩১৩ জন মানুষ অস্ত্র ছাড়া তাল্লাহুর রায় ছিল যে এদের এই সত্তরটাকে শেষ করে দেওয়া আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহুর রহম দিলা মানুষ উনি বলতেছে যে ए जरबाना निया ड़े देवा एन आल्ला रसुल एरक मशावारा नीचे नीचे किंक्यम अवस्था को सिद्धाना शेष पर्ए तेवार जरिबाना निया ेवारे आल्ला रसुलस আয়াত হয়েছে আজকার দিনে আল্লাহ পাক বলেন আমার রায় ছিল ওমরের রায়ের মতো বলছিল এদের সবগুলাকে শেষ করে দেওয়া আল্লাহ পাক বলেন আমার ইচ্ছে এটাই ছিল কিন্তু আপনার সুর এইদিকে যখন মাইল হয়ে গেছেন তবে আজকার দিনের মধ্যে ওমর একা কেউ যদি না থাকতো তাহলে আপনাদের সবাইকে আমি শেষ করে দিতাম ওমর ওমরের নামটার মধ্যেই ওই অবস্থা কথায় কথা চলে আসে হাজরতে আবু হানিবার রহমতুল্লাহ তিনি বলেন যে আমার বাড়ির পাশে দুইটা রাফিজি রাফিজি একটা সম্প্রদায় এটা পদভ্রষ্ট সম্প্রদায় খারিজি রাফিজি কাদিয়ানি এই যে সম্প্রদায়গুলি তো রাওয়াফিজি রাফিজি একটা সম্প্রদায় আবু হানিফা রহমতুল্লাহ আলের বাড়ির প্রতিবেশী ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তো জানে তার হালত অবস্থা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য আবু বক্কর সিদ্দিক রাজিয়াল তালহু ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালু দুইজনের নামে তার দুইটা খর ছিল খচ্ছরের নাম রাখা হয়েছে রাফিজি একটা খচ্ছরের নাম রাখছে আবু বকর আরেকটার নাম রাখছে আবুতে ওমর আবু বকর আর ওমর রাখছে উদ্দেশ্য মুসলমান তোমাদেরকে কষ্ট দিব আবু হানিফা রহমতুল্লাহ আলী কষ্ট পাইতেছেন যে আমাদের শ্রেষ্ঠ সাহাবি তাদের নাম রাখলা তুমি তিরস্কার করে ব্যঙ্গক্তি করে আবু বকর আর ওমর বলে ডাকো তাদেরকে অর্থাৎ এরা গাদা খবু বেমর এটাই সে বুঝাইতে বলেন। আল্লাহ পাখের মর্জি দেখো হঠাৎ করে আমি একদিন শুনতে পাইলাম আমাকে একজন আইসা বলতেছে হুজুর শুনছেন বুঝলি কি বলে ওই যে नामकरण करोटा जमीन मेरे समय टुकड़ा टुकड़ा कर मुसलमान तर पालना पाला खच मालिक के দেখতে গেলাম যে দুইটা নাম তো রাখা হয়েছে একটা আবু বকর একটা তো কোনটায় তাকে হত্যা করেছে এটা একটু আমার জানার বিষয় ছিল বলে আমি জানতে যাইয়া দেখি যেই খার নাম রাখছিল সেটাই তাকে করে আবু বলে সেদিন থেকে তখন আমি বললাম দেখো আরে মুসলমানের নামের ভিতরে একটা অ্যাকশন আছে হজরত ওমরের নামের মধ্যেই আল্লাহা এমন রাখছে শক্তিশালী বাতিলের বিরুদ্ধে সব সময় সজ্জা থাকে मने रखा ओमर नाम रख सेम से। नाम खत्ट शेष कर मने रखबें क्या पर्त जानुटार नाम रखा हे नाम जे बहन करते साराटा जीवन यटार एक एक्शन स्वरूप तर आसा मैं रखा रख इस हजते आबूहानीबा रहमदुल्ला आली बोलें जे हमी एक लोकर सब समयवेशी असुस्थे युस्थ रोग चिकित्सा कर भलो है ना अब असुस्थ असुस्थ हजूर बहुत देखते गलम देखते जाए जिज्ञास कर तुम नाम তিনি বলেন তার নামটা কলিম উল্লাহ রাখা হয়েছে বুধার জন্য আছে এই নামটার দুইটা অর্থ আছে একটা কলিম আল্লাহরুল আলমিনের নামের একটা আসির একটা আছে আর একটা কালিমের শব্দের অর্থ আছে কেলমুন মালি জখ্মী জখ্মী মানি ক্ষত বিক্ষত অবস্থা এই জন্য বলে যে তুমি এক কাজ করো তোমার নামটা আমি আজকের থেকে পাল্টাইয়ে দিই যেহেতু তোমার নামের মধ্যেই আছে যে তুমি সারা বছর অসুস্থ থাকবা এটা তোমার নামই আছে এই তার নামটা যখন পাল্টাই দিলাম সে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল তো যাই হোক বলতেছিলাম হাজরতে আবুলাস রাজি আল্লাহ যুদ্ধের বন্দি অবস্থায় মুক্তিপণিয়া ছেড়ে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত হল সবাই মুক্তিপণ নিয়ে আসতেছে তাদের লোকদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু আবুলাসের পক্ষ থেকে কেউ নাই আনহা স্বামী কাফের বাবার বিরুদ্ধে লড়তে গেছে মনে ব্যাথা তারপরও স্বামীর হকের মধ্যে বিন্দু মাত্র ত্রুটি করে নাই मुसलमान बुजवार पॉइंट कतदे बाड़ते गे बाक बस देखल स्वमर हक शरियत कत गुरुतव दिए स्वामी स्त्री एज देव जिंदी मध्य की लत्फार की रामज সময় হাজরাতে কুবরা না বিবাহর সময় মেয়ের বিবাহর সময় নিজের মন মতো একটা গলার হারের ছড়া ছিল এই হারটা মেয়েকে উপ হিসাবে তাকে দান করেছে যে হাটটা হাজতে খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহার গলার মধ্যে ছিল এই হাটটার সাথে আল্লাহ রসুলের সংস্পর্শ হয় নাই स्वामी स्त्री अपने मध्य एक ही अवस्था से हाटा तो गलार मध्य जी हार मध्य हाथ मोबारक तो लगता से हाड़ा मे दान विवाह समय यटार मध्य जिस बुझा से क्यों महाब्बत कर निजे मे जदि किस दान यौतक ना জোর করা জবরদস্তি চেয়ে নেওয়া এই জন্য খুশিতে কিছু নিজেদের মেয়েদেরকে কিছু দেওয়া এটা আমি মনে করবো এটা শূন্য তো কিন্তু আমাদের কিছু কিছু মানুষ এত বখিল এত বখিল। তারা অনেক সময় এটা দিতে গিয়েও তারা বিভিন্ন রকমের কথা বলে এটা কিন্তু সরিয়েত একদিক যে যৌতকদের রকম নিষেধ একদিক থেকে বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে মেয়েকে কিছু দিবে এই জায়গার মধ্যে বখালতি করা বখিলি করা এটাও নিষেধ কারণ আপনারা জানেন হাজতে ফাতে মারা জিয়াল্লাহ তালাহনার সময় আল্লাহ রসুল অনেক কিছু দিছিলেন না তার ঘর সাদাবার যা কিছু আল্লাহ রসুল একেবারে একটা টুকরি হান্ডি পাতিল এগুলি সহ দিছিলেন আল্লাহ রসুল কেন দিলেন আপনারা শুধু কাল যৌতুকের ওয়াসটাই কেবল শুনলেন শুধু হ্যাঁ কিছু দিতে হয় যে এটা মনে আসে না কিছু দিতে হবে যে বখালতি কয়েছে যেহেতু এখানে চাওয়ার কোন ব্যাপার নাই আমি এক পয়সা দিব না আরে বেটা তুই এত বখিলামি মেয়ে তারা শান্তি থাকবে এখানে এটারও শিক্ষা আসা দরকার এই সেই স্বর্ণের ছড়াটা স্বর্ণের গলার যায় না গলার থেকে খুলে দিয়া লোকের মারফতে পাঠাইল আমার স্বামীটাকে এই মুক্তিপণ এই গলার হাটটা দিয়া স্বামীকে ছড়াই নিয়ে আসনের সরাটা হাটটা আল্লাহ রসুলের মোবারক হাতের মধ্যে গিয়ে পৌঁছেছে রসুল হাটটা দেখেই চোখের পানি ছেড়ে দিল মায়া আইসে গেছে হা প্রত্যেকের অধিকার আছে যদি তোমরা মনে করো এটা হারের সরাটা রাইখা তাকে তোমরা রেহাই দিবা দিতে পারো আর যদি তোমরা মনে করো এই সরাটা তোমাদের পয়গাম্বরের হাতের একটা অংশ এটা তোমরা ফিরত দিয়া যদি আবুল আসকে যদি এইভাবে ছেড়ে দিতে চাও এটা আমি রসুল একটু ভালো লাগবে সাহাবারা চোখের ফাঁড়ছে রসুলাল্লাহ আপনার এই হারের সরার রাইখা আবুল আসকে আমরা ছেড়ে দিব না আমরা এটা সহজ তাকে মুক্তিপণ ছাড়াই তাকে আমরা ছেড়ে দিব আল্লাহ রসুল আবুলাসকে দিয়া বললেন আবুলাস তুমি দেখলা আমার সাহাবাইকার কেমন ব্যবহারটা তোমার সাথে করল আবুলাস তুমি মনে রাখবা তোমাকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিলাম তবে একটা কথা আবুল আস মনে রাখবা একটা শর্ত হল যেহেতু এখন দিনের পরিবর্তন হয়ে গেছে আমরা মুসলমান তোমরা কাফের এক তেলাফে কারণে বিবাহ ভঙ্গ হয়ে যায় এই জন্য তোমাকে একটা শর্ত তুমি মক্কা শরীফ যাইয়া নিরাপদে আমার মেয়েকে মদিনা পাঠাইয়ে দিবা এই শর্তটাই শুধু তোমার সাথে করলাম তুমি করবা কিনা আবুলাস বলছে আমি অবশ্যই মদিনা যায়া আপনার মেয়েকে মদিনা পাঠাইয়ে দিব হাজরত আবুলাস ঠিক যাই কথা আহ মুসলমান खतीब का शवुरे मोकबा जेहदे ग मुसलमान वादा शिखो मदीना शरीफ मक्का शरीफ आसल आसार पर अबुलस जेमन भाव रसुलर वादा आससे तेमी भा भाई কেনানাই কেনা না কিনিয়া বলছে যাও যাও নিরাপদে তুমি তার বাবার কাছে ব্যবস্থা করো এই সংবাদ পেয়েছেন আল্লাহ রসুল আরেকজন সাহাবি দুইজন সাহাবিকে আল্লাহ রসুল পাঠাইছেন যাও তোমরা মক্কা শরীবে যাইয়া জায়নবকে নিরাপদে তোমরা আমার কাছে ফিরে নিয়ে আস আবুলাস जा बोलु ताटर पीठे बसायाटर पीठ मध्य हाउदाज बला बसारजे गेसा देखें यूम बसार मत अवस्था सुन हजरत तक गर्भवती अवस्थाएं पाठ दे काफेल एक नाम होबार আরেকটার নাম হল রাফিবান্লাম এইটা যখন শুনছে জয়নব নিরাপদে আসলে তো জৈনবের সাথে কোনো দুশ্মনী নাই দুশ্মনী হল তার বাবার সাথে কিন্তু কাফেরা বাবার দুশ্মনীটাকে মেয়ের উপরে আইসে আক্রমণ করল রাস্তার মধ্যে তারা যখন ফেলে দিল হজরত জায়নব পড়িয়া পাথরের মধ্যে পড়া তার হামলটা খাইটা হয়ে গেল পেটের মধ্যে যে সন্তান ছিল সন্তান নষ্ট হয়ে গেল তিনি খুব অসুস্থ অবস্থা রক্তাক্ত অবস্থা হয়ে গেল তারা তো অস্ত্র এখানে লড়াই করত যায় নাই এই অবস্থা করে তারা চলে গেল অসুস্থ অবস্থা হাজার কাছে নিয়ে যাও সুস্থ হলেন আবুল আস দুঃখিত হয়েছে যে তোমরা কাজটা ভালো করো নাই আমার উপরে পক্ষ থেকে যে একটা এসান হয়েছিল এসানের প্রতিদান আমি দিতে গিয়েছিলাম কিন্তু তোমরা খুব বকারি শরীফের মধ্যে রবায়তির সাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা দিল সবাইকে মাফ করা হবে এই দুইটা লোককে ক্ষমা করা হবে না যেই দুইটা এমন ভাবে অন্যায় আর জুলুম করেছে তাদেরকে যেখানে পাইবা সেখানে আগুন দিয়া তাদেরকে জ্বালাই দেওয়া হবে দিয়ে বহারী শরীফের বাপ বনওয়ান তৈরি করেছে হাজত ইমামি রহমতুল্লাহ অর্থাৎ যাদেরকে পাঠানো হল তারা আল্লাহ রসুলের কাছে আবার আসবার সময় দেখা করে আসতে গেলেন এখান থেকে ইমাম বখারি রহমতুল্লাহ আলে বলেন যারা কোন জায়গার মধ্যে সফরে যাবে অথবা কাহাকেও সফরে বাইর করবে ওই জমানার থেকে এটা সুন্নত নবমী শহরের মধ্যে কোন দিনদার ন্লাহওয়ালা যদি লোক থাকে তাদের সাথে দেখা করে দোয়া নিয়া যাওয়া এটা রসুলের সন্ন্যত এই জন্যই সাহাবি আল্লাহ রসুলের কাছে আবার দেখা করতে গেলেন সেই সময় আল্লাহ রসুল বলছেন লা তু হার রিকু হু লাউ বলে দেখা হচ্ছে একমাত্র আগুন দিয়া জ্বালানো এটা আল্লাহ রব্বুল আলমিনের বৈশিষ্ট্য কে আবতের ময়দানে আল্লাহ আগুন দিয়া শাস্তি দিবে এই আগুন দিয়া শাস্তি আল্লাহ সারা অন্য কাহারো কাছে এটা বৈধ এক কাজ করবা আমি বলছিলাম আগুন দিয়া জ্বালাবার কথা তোমরা তাদেরকে আগুন দিয়া জ্বালাইবা না পারলে তাদেরকে হত্যা করবা সেখান থেকে রাম অনেক মত করেছেন আগুন দিয়া কাহাকে জ্বালানো শরীয়তে যায় সেদিন থেকে আগুন দিয়া শাস্তি যাওয়া নিষেধ হয়নি এটা একমাত্র আল্লাহ পাকের কাজ যাওয়া হল হাদিস শরীফের মধ্যে ঘোষণা পাওয়া যায় হাজার মধ্যে উল্লেখ করেছেন এই দুইজনের মধ্যে হোবার নাম যে কাপেরটা ছিল সেই কাফের তার দিলের মধ্যে ইমানের নূর চলে আসছে সে তাকুরা ইমানদার গ্রহণ হইয়া মুসলমান হইয়া গেল এত বড় দুষ্ট এত বড় অন্যায় করেছে রেসুল এ পা ইসলামের মেয়ের সাথে আল্লাহ রসুলের কাছে খবর আসলো হবার তো মুসলমান হয়ে গেল সাহাবাই কেরাম বুঝেন না মানুষ তো অনেক রকমের সাহাবাই কেরাম অনেকে আছেন মনের মধ্যে খুব ব্যথা দুঃখ আমাদের রসুলের এই মেয়ের সাথে এমন কাজ করেছে আজকে তুমি এখন মুসলমান হইছ তারপরও দেখলে ওই মাঝে মধ্যে সেই কথাটা বলে এটাতে সে এখন একটু সরম পায় লোকালয় যাইতে একটু লজ্জাবোধ করে এই সংবাদ আল্লাহ রসুলের কাছে যখন পোসলেন রাহমতের নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলল দেখো সে আমার মেয়ের সাথে হোক গার্জার সাথে হোক দুর্ব্যবহার করেছে যেহেতু ইমান যখন গ্রহণ করে ফেলল তার ব্যাপারে আমাদের কারো কোন রকমের আক্রোশ নাই সাহাবারা তাকে তোমরা আর কোনোদিন লজ্জা দিবানা রহমতের নবী নিশ্চিত করে দিলেন না খবরদার মনে কষ্ট দিবে মধ্যে তার মহাদিস নাম কোথায় খুঁজে পাওয়া যায় না তাতে বোঝা যাচ্ছে সে ইমান গ্রহণ করে নাই বাকি হজরতে আবুলাস वसा करें मक्का शरीफर बहु मानुष्टर टाक से खूब विश्वस्त मानुष जेहेतुम से बंशे खीजा भागिना अनेक मानुष्य व्यवसाय टाका पैसा नहीं सामने फिलिस्त जेरुजालम ओई देश मध्य से व्यवसा कर बसार मालामाली आसते मध्य सहरा अबुल रि बस हठात कर मदिना शरीफ आई चिंता करल यह मुहूर्ते तो हत्या कर फेल ইসলামের মধ্যে একটা নির্দেশন আছে একটা কারুন আছে যদি কোনো মুসলমান কোনো কাফেরকে যদি নিরাপদ দান করে যে এই লোকটা আমার অধীনস্থ হয়ে আছে আমার কাছে নিরাপদ আছে তাকে কোনো মুসলমানেরা তাকে হত্যা করবে না এটা ইসলামের একটা কারণ ঠিক কাফেরদের বেলায় ওই ঘোষণা ছিল মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল বলছিল যে ব্যক্তি বাইতুল্লাহ ঘরে ঢুকবে সে নিরাপদ যে আবু সুফিয়ানের ঘরে গিয়ে আশ্রয় নিবে সে নিরাপদ जरा मोकलारो अस्त्र धर तर नारी पुरुष सब निरापद का मोकला करते तुध लड़ाई होना आबू सुफियन घरे बहु मानु गए आश्रय नहीं पदुल्ला आश्रय से आल्ला रसुलान तुम्हें सम्मान देवार्ज घोषणा दिल तुम्हें खूब सम्मान ही मानूष जीतु तुम घरे आश्रय सबापद এই জন্য আবু সুফিয়ান হয়ে গেলেন তিনি বলেন কত ভালোবাসল আমি যে নামাজ রসুল্লাহ মসজিদের নবুবির মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন মুসলমানেরা ফজরের নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। হজরতায়াল গুজরাত থেকে বাইর হইয়া আওয়াজ দিল হে মুসলমানেরা মনে রাখবা আবুলাস আমার ঘরে আছে আমি নিরাপদ আবুলাস বুজার অবস্থা দেখেন আবুলাস স্বামী তো ছিল যদিও এখন একতলাফে কারণে বিবাহন বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু আবুল আস তো তার স্বামী ছিল স্বামীকে নিরাপদ দিলেন আল্লা রসুল সালাম ফিরে বলল যে কি ব্যাপার জাইনাবের গলার আওয়াজ শোনা কেন বলে হ্যাঁ ইয়ারসুল আল্লাহ কি ব্যাপার বলে জায়নাব বলতেছে আবুলাস আবুলাস নাকি দেখছেন এখন হত্যার ভয়ে মৃত্যুর ভয়ে তাড়াতাড়ি গিয়ে জায়নাবের কাছে আমান চাইছে নিরাপদ চাইছে যে আমাকে তুমি আশ্রয় দাও আমার কানে এই আওয়াজ পছল ব্যাপার কি কথা কি বলে হ্যাঁ যা আপনি শুনছেন তা বাস্তব আবুলাস আমার কাছে আমান চাইছে আবুল হাসকে আপনারা কেউ হত্যা করবেন না আল্লাহ রসুল ওই সময় আওয়াজ দিয়া বলতেছে মেয়ে শোন আবুল তোমার কাছে নিরাপদ চাইছে কোনো অসুবিধা নাই আমরা সকলাম এমনকি আমি পাই গম্বরের পক্ষ থেকে তাকে নিরাপদ দেওয়া হল তবে একটা কথা মনে রাখবা সে তোমার স্বামী ছিল কিন্তু এখন সে আর তোমার স্বামী নাই তবে মনে রাখবা তোমার জন্য তার জন্য পরস্পরে মিলন করা শরীয়তে হারা আল্লাহ রসুল কারণ স্বামী স্ত্রী ছিল তো কোনো কারণ বসত যদি তারা আবার সেই স্বামী স্ত্রীর মহাব্বতের কারণে পরস্পরের তারা মিলিত হয়ে যায় আল্লাহ রসুর সাথে সাথেই ঘোষণা দিয়ে দিলেন খবরদার তোমাদের মধ্যে এখন বিবাহ বন্ধ হয় বিচ্ছিন্ন হয়ে গেছে কারো সাথে কারো মিলামেশা সরিয়েতে যায় নাই ঘোষণা দিয়ে কথা আজকে কত হাজারো ঘর মুসলমানদের ঘর তালাক হয়ে গেছে এটাকে কোন রকম করে গোপন রাইখা এখানে তো আর ফতুয়ার কথা আসে না ওই যে ফতুয়া আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আজকে এগারো বছর মুসলমানদের চোখের পানির বদৌল আল্লাহ পাক মুসলমানদের পক্ষে রায় দিয়েছে বলে না আলহামদুলিল্লাহ হাজারো মুসলমানদের আল্লাহ আল্লাহওয়ালাদের রাত্রি উঠি উঠি তারা চোখের পানি ছেড়েছে আল্লাহর কাছে কালচে এই ঘোষণা রায় আসতেছে তার আগেও শুনে আমরা মাদ্রাসায় আমাদের তো কিছু করার নাই আমাদের ফতুয়া বিভাগের এফতার ছাত্র সহ হজুররা সবে বসে আমরা দোয়া পরে আল্লাহর কাছে রোনা জারি করতেছি আল্লাহ রায় ঘোষণা দিবে আল্লাহ তাদের দিলের মালিক তুমি আল্লাহ আল্লাহ তোমার কোরআনের বিপক্ষে যেন তারা রায়টা না দেয় তারা যেন ফতুয়ার পক্ষে যেন রায় দেয় তুমি দয়া করে কবুল করো এরকম হাজারো জায়গার মধ্যে ওলামাই খেরাম আল্লাহ পাখির কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল আজকে এগারো বছর পরে মুসলমানদের চোখের পানি পিঠা যায় না আজকে বিচারক রায় দিল যে ফতুয়ার পক্ষে কি যে অবস্থা দেখেন যেই নারী নীতির উপরে আমরা যেটা বলছি আমরা তো আমরা বারবার বলছি আমরা সরকার বিরোধী না আমরা কোনো ব্যক্তি বিরোধী না কারণ সরকার যখন যে আসে আমাদের এখানে ইসলামী উগ্যবোধ নাই কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমাদের মুসলমানদের প্রাণের স্পন্দন আমাদের কোরআন আমাদের জীবন মরণ হল কোরআনের সাথে আমাদের কোরআনের বিরুদ্ধে আইন করবে এটা আমরা সহ্য করতে পারি না এই বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তাদেরকে বুঝলো তারা যেন কোরআন বিরুদ্ধে না যায় ইনশাআল্লাহ দেখবেন এইটাও আল্লাহ পাক চোখের পানি রক্তের বিনিময়ে আল্লাহ মুসলমানদের পক্ষে আইন নিয়ে আসবে ইনশাল এই জন্য বলতেছিলাম যে দেখেন ফতুয়া এই যে এটা আল্লাহ রসুলের ফতুয়া যায়না তোমার এই স্বামীর সাথে তোমার মিলন আর হতে পারে না বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে দিনের পরিবর্তনের কারণে দিন সে ওই কাফের এ মুসলমান এই দিনের পরিবর্তনের কারণে বিবাহ বন্ধ হয়ে যায় এখানে তালাক লাগে না আর আমাদের মুসলমানদের পরিবারে আজকে হাজারো মুসলমান এমন আছে তালাক দিয়েছে তালাক হয়ে গেছে কিন্তু হের করে করে এই তালাক প্রাপ্তা মহিলার সাথে গড় সংসার করছে এরকম মুসলমান আছে না নাই মনে রাখবেন সেই ফতুয়া এই জন্য ফতুয়া মেয়ে না তাকে স্বামী হিসাবে তার একটা কর্তব্য ছিল তাকে আমান দিয়েছেন নিশ্চয়ই তিনি স্বাভাবিকভাবে নির্দেশিত পথ ছাড়া অন্য পথে আগাতে পারে না সকালবেলা আবুলাস নিরাপদ রেসুলে সাহাবাদেরকে ডাকলেন তোমরা যে মালগুলি নিয়ে আসছো এটা কাফের থেকে এইভাবে চিনে নিয়ে আসছো এটা আনতে পারো কারণ এখানে মাসাল অনেক লম্বা কথা দিকে যাওয়ার সুযোগ নেই এখন কিভাবে যাবে কিভাবে এটা বৈদ তো আল্লাহ রসুল বলছেন যে সাহাবারা এই মালগুলি তোমাদের জন্য এখন বৈদ তবে মা আফা আল্লাহর মধ্যে আয়াত আছে মালে ফাই মালে গনিমাত বিভিন্ন রকমের অবস্থা তো এই মাল তোমাদের জন্য বৈধ তোমরা যদি মনে করো আবুল আসে আবুল আসের সাথে আমার কি সম্পর্ক এটা তোমরা জানো তো তোমরা যদি মালগুলি তাকে দিয়ে দাও তাও দিতে পারো যদি রেখে দাও তাও রাখতে পারো তোমাদের একতিয়া একটা সুই পরিমাণ সুইও রাখে নাই সবগুলি মাল আইনে আবুল আসকে দিয়ে বলছে আবুল আস তোমাকে সব মাল দিয়ে দেওয়া হলে এখন তোমার স্বাধীনতা হাদিস শরীফের মধ্যে দেখা যায় হাজির আমার কাছে কে কত টাকা পাইবা কি কি টাকা পাইবা হিসাব করে প্রত্যেকের টাকাগুলি বুঝাই দিয়া বলতেছে বাইদুল্লাহ ঘরের সামনে বলো আমি সবার হক আদায় করছি কিনা বলে হ্যাঁ সবাই বলে দোয়া করতেছে তুমি অত্যন্ত অফাদার মানুষ তুমি আবানতদার মানুষ নিশ্চয়ই তোমার মঙ্গল হবে তারা দোয়া সবার মাল দিয়ে দেওয়ার পরে বলে তোমরা সাক্ষী থাকো আসা আল্লা সামনে আল্লাহ পাকের উপরে ইমান আই না আল্লাহ রসুলকে নবীরূপে স্বীকার করলেন কাফের মর্শিকো সবাই বলে হায় আবুলাস কি করলা বলে কিছুই করি নাই আমি মদিনা শরীফের মধ্যে ইমান আনতাম যদি মদিনা শরীফের ইমান তোমরা আমার নামে একটা রটাইতা লক্ষ লক্ষ টাকার মাল নিয়া। আবুল ইমান গ্রহণ করেছে পলায়ন করেছে এই বদনামী যেন আমার উপরে হতে না পারে এই জন্য আমি সেখান থেকে আইসা তোমাদেরকে সবগুলি মাল দিয়ে দিলাম এখন আর আমার উপরে কারো কোনো হক নাই আমি আজকের থেকে নবী মোহাম্মদের গোলাম হয়ে গেলাম হাজর আবুলাস সব শেষ করে মদিনার পানে ছুটছে বলে এতদিন তো আমার কাছে আরেক রকম লাগছিল এখন যখন থেকে আমি আর সাদু আল্লাহ লাহা পড়ে কলেমা পড়ে মোহাম্মদ রসুল্লাহর উপরে ইমান আল্লাহ এখন আমার দিলের এমন একটা চুম্বুকের মতো যেন আমাকে মদিনার থেকে ডাকতেছে আমার এখন দিলের আকর্ষণ রকম আমি আর থাকতেছি না তিনি চলে গেলেন আল্লাহ শরীফ যে আল্লাহ রসুলের সামনে যখন হাজির হল আল্লাহ রসুল বলেন আমার দিলে আসছে আবুলাস অবশ্যই আবুলাস জি আল্লাহ আঙ্গু ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুল জাইনবকে ডেকে আইনে বলেন জাইনব নিশ্চয়ই তুমি আবুলাসকে ভালোবাসো তোমাদের দাম্পত্য জীবন ভালো ছিল ফে দিনার কারণে বিবাহ বন্ধন বিচ্ছিন্ন ইসলামের জামাতা সাহাবির অন্তর্ভুক্ত হয়ে গেল এই জন্য আবুলাস রাজি আল্লাহ বহুদিন পরে তিনি আজকা ইমানদার মাঝখানে যদি সাহাবারা হত্যা করে ফেলতো বদরের যদি তার রেহাই যদি না হতো তাহলে আজকে ইমান হওয়াটা কঠিন ছিল এই জন্যই বলতেছিলাম আলোচনা আর ভূমিকা বলতে যায় এই অবস্থা আসল আয়াতের দিকে এখনো যেতে পারলাম না আল্লাহ পাক বলতেছে যারা আল্লাহ পাকের সাথে মোলাকাতের আরজু রাখে তাদের মধ্যে দুই ভাগের ইমানদার তো মোলাকাতের আরজু রাখে কাফের মসিক যারা তাদেরকেও মৃত্যুর দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত আপনি তাদের ব্যাপার কোন সিদ্ধান্ত নিতে পারবেন না এই লোকটা আল্লাহ কবুল করলে তাকে সম্পৃক্ত করে দিতে পারেন তাকে নিচ্ছি ভালো আমল আল্লাহব আল্লা পাখির সাথে ইবাদ উদ্বন্দি করতে খবর পাইলাম একটা মহিলা নাকি বৃদ্ধা কোথার থেকে সেইখানে আইসা বসছে তার সাথে দুইটা কুকুর দুইটা বিড়াল নিয়ে পোসা থাকে হাজার হাজার মানুষ তার কাছেতে পানি পরা আনে তার কাছে সেখানে যে ভিড় জমাইয়ে বসে থাকে এটা আমি মাত্র কালকা রাত্রে শুনছি কেবল একটা আশ্চর্যের কথা আমি শোনার পরে বললাম যে এখনো যোগাযোগ করার সময় পাই না এখানে দেবক মাদ্রাসা এত আলে মোলামা একটা মহিলা বিদ্যা মানুষ কুকুর পালতেছে দুইটা কুকুর তার পাশে বসে থাকে বিড়ালগুড়ি বসে আছে একটা জুফরির মধ্যে বসে আছে আর মুসলমান অমুসলমান সবাই ভিড় জমাচ্ছে তার কাছে পানি পরা দো আনার জন্য সেখানে হাজার হাজার এবং টাকার ভুর পড়তেছে আফসুস মুসলমানের আকল দোমাক কি হয়রান হয়ে গেছে মুসলমানের দামাক নষ্ট হয়ে গেল মুসলমান আজকে মসজিদের জন্য টাকা চাইলে পাই না মাদ্রাসার জন্য টাকা চাইলে পাই না দিনের কাদের জন্য আন্দোলনের জন্য টাকা চাইলে পাই না তোমাদের টাকার খুব মায়া আর সেই টাকা আজকে অপথে কুপথে ওই একটা বাজে মহিলার সেখানে নিয়ে টাকা ঠেলে দাও আর এই টাকার জন্য তোমাকে কেমতের ময়দানে জবাব দেওয়া লাগবে কোথায় দিতেছ টাকা টাকা কোথায় দিতেছ এই জন্য আমি শুনলাম এখন যারা ওই এলাকার কেউ আছেন আমি তাদেরকে বলবো আপনারা গিয়ে ঘটনাটা তালাশ করে দেখেন যদি বাস্তব হয়ে থাকে মহিলাটাকে এখান থেকে সরাই দেওয়ার ব্যবস্থা করেন নিশ্চয়ই আপনারা আল্লাহ পাখির দিনে সাহায্যকারী হিসেবে। আল্লাহ আপনাকে অনেক সাবধান করবেন এর জন্য আমরা খেয়াল রাখি বলে আয়ুষের দিক বেই বা আদাতের আরে আপনি ইমানদার ওই মেয়ে মহিলা জটওয়ালা মহিলা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই যার কাছে কিছু নাই কুকুর নিয়ে বসে থাকে আল্লাহ রসুল বলছেন আরে কুকুর যারা পালবে দৈনিক তার আমল থেকে দুই কি করে সাফাব কমতে থাকে সাহাবাই কেরাম প্রশ্ন করেন মাল কিরাতিয়া রসুল আল্লাহ বলে মেসলো অহুদিন বহু পাহাড়টা যত বড় এটাকে মাফলে যত ওজন হবে এত পরিমাণ সাওয়াব তার আমল থেকে দৈনিক কাটতে থাকে সে আবার আল্লাহওয়ালা কেমন করে হলো আর আল্লাহওয়ালা আসলে রাস্তার পারে বসে থাকে আল্লাহওয়ালা না আপনার টাকার দিকে নজর অবস্থা এই জন্য এই অবস্থা ঘটছে যেহেতু কাছেই কেউ লোক যাইয়া খবর নিয়ে দেখবেন একে বুঝাই শোনাই আসতে এখান থেকে অন্য আরেক জায়গায় কোথায় ছিল সেখান থেকে মানুষ সরাই দিছে কারণ আইসা নারায়ণগঞ্জের দেব মাদ্রাসার পাশে আইসা আস্তানা পাইছে এটা শুনতে অত খুব খারাপ লাগে এই জন্য আসলে এগুলার মধ্যে কোনো কারামতি নাই কোনো বুজুর্গই নাই এগুলার মধ্যে আসলে শয়তানি ছাড়ার কিছু না এই জন্য মুসলমান কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে কোন রাস্তায় গেলে পাওয়া যাবে সেই রাস্তা বুঝো সেই রাস্তা চিনো সেই রাস্তায় চলো তাহলে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ পাকে দিন জিন্দা হবে এই জন্য মেহরবানি করে আমরা খেয়াল রাখি